পরিবেশিত্রে সিরা সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমরা জানার চেষ্টা করব সিরাহ কি সিরাহ কেন আমরা অধ্যয়ন করব তো প্রথমে আসা যাক সিরাহ বলতে আমরা কি বুঝি সিরা শব্দের আক্ষরিক অর্থ হল পথ বা রাস্তা আরবিতে সাইর মানে হাঁটা কেউ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যায় তখন আরবিতে বলা হয় সাইয়ের ফুলান, অর্থাৎ ও মুখ হেঁটেছে সিরাহ বলতে এমন এক পথ বোঝায় যার উপর দিয়ে একজন ব্যক্তি তার জীবন ভর হেঁটে চলে হ্যান্ডস ডিকশনারিতে স্থিরার যে অর্থ দেয়া হয়েছে তা হলো আচার ব্যবহার চালচলন মনোভাব জীবনযাত্রার ধরণ সামাজিক অবস্থা প্রতিক্রিয়া কাজকর্মের ধরণ ও জীবনী এই সবগুলোই স্থিরার অন্তর্ভুক্ত স্থিরা বলতে শুধুমাত্র মোহাম্মদ সাল্লি আসলামের জীবনই বোঝায় না তা দ্বারা যে কোনো ব্যক্তির জীবনীকেই বোঝায় কিন্তু মুহাম্মদ সাল্লাহু আলহিহি আস্লামের জীবনের সাথে সিরা শব্দটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে সিরাহ বলতে অধিকাংশ সময়ে আমাদের নবীজি সাল্লাহ আলহিহাস্লামের জীবনেকেই বুঝে থাকি সিরাহ বলতে যেহেতু যে কোনো ব্যক্তির জীবনচরিতকে বোঝায় আবু বাক রাজিয়াল্লাহ আনহুর সিরাহ উমার রাজি আল্লাহ সিরা এভাবে বললেও ভুল হবে না এর আসা যাক সিরাহ অধ্যয়ন করার গুরুত্ব কেন আমাদের সিরাহ অধ্যয়ন করতে হবে কেন জানতে হবে রসুল্লাহ সাল্লা আল্লামের জীবনই কয়েকটা পয়েন্ট প্রথমত ইসলামের ইতিহাস জানা রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনকে ঘিরেই ইসলামের ইতিহাস তার জীবন অধ্যয়নের মাধ্যমেই ইসলামের আসল ইতিহাসটা আসলে জানা যাবে অর্থাৎ তার পুরো জীবনকাল হলো ইসলামের ইতিহাসের জানার একটি উপযুক্ত মাধ্যম আর বর্তমান সময়ে দাওয়াতি কাজের জন্য তার জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানা অত্যাবশ্যক ইতিহাস দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন আশারাই মুবাসের মধ্যে একজন হলেন সাহাযিবেন আবি ওয়াক্কাস রিয়া আনু তার পুত্র মোহাম্মদ ইবেন সাহায্য আবি ওয়াক্কাস বলেন আমাদের পিতা রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পরিচালিত যুদ্ধ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন তিনি আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামে স্তিরাহ পড়ানোর সময় বলতেন এগুলো হলো তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য কাজেই এগুলো নিয়ে পড়াশোনা করো তারা স্তিরাহকে মাগাজী বলে অভিহিত করতেন মাগাজি মানে যুদ্ধ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে তার জীবনের শেষ ভাগের প্রায় পুরো সময়টা বিভিন্ন যুদ্ধে লিপ্ত ছিলেন তাই তারা মাগাজি বলতে তার পুরো জীবনকেই নির্দেশ করতেন আলী বিন আবি আলী রাজিউল্লা নাতি আলী বিন হুসাইন বলেছেন আমাদেরকে যেভাবে কোরআন শেখানো হয়েছিল ঠিক সেভাবেই রসুলুল্লাহ সাল্লাই জীবনীও পড়ানো হয়েছিল অর্থাৎ সিরাহ তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে কোরআন অধ্যয়ন করার পিছনে তারা যেভাবে সময় দিতেন সিরাহ পিছনেও ঠিক একইভাবে সময় দিতেন সিরাহ অধ্যয়ন করা কেন এতটা গুরুত্বপূর্ণ তা অল্প চিন্তা করলে বোঝা যায় কোরআন থেকে মুসা আলাহ ইসলাম এবং ঈসা আলাহ ইসলামের জীবন সম্বন্ধে যতটা বিস্তারিত জানা যায় ততটা রসুল্লাহ সাল্লাইের জীবন সম্বন্ধে জানা যায় না তাই রসুল্লা আলাইস্লামের জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই তার সিরার কাছে ফিরে যেতে হবে আরেকটি কারণ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি ভালোবাসা সিরাহ অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হলো। অন্তরে রসুল্লা সাল্লা আলাই প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা নবীজ সাল্লাহস্লামের ভালোবাসা হল ইবাদত দিনের একটি বড় অংশ জুড়ে আছে রসুল্ল প্রতি ভালোবাসা বুখারি শরীফের ইমান অধ্যায়ে চৌদ্দ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান এবং সব মানুষের চেয়ে প্রিয় হই অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলাইমকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মমিন হওয়া যাবে না সুতরাং রসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসা হলো ইসলামের একটি অংশ উমার ইবনুল খতাব রাজিয়াল্লাহ আনফু ছিলেন খুবই সৎ এবং স্পষ্টভাষী একজন মানুষ তিনি যাবলার সরাসরি বলে ফেলতেন একদিন তিনি রসুল্লাহ সাল্লা আলিয়া কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি নিজেকে সবচাইতে বেশি ভালোবাসি আমি নিজেকে ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে এর মানে হলো যতক্ষণ না আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবে না এরপর উমর ইবনুল খতাব রাজি আল্লাহু আনহু বলেন হে আল্লাহ রাসুল তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাইসাল্লাম অতবর বলেন আলান আমন্তা অর্থাৎ এখন তুমি পরিপূর্ণ ইমান অর্জন করেছ এই উম্মর রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে ভালোবাসে যে কোনো মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে কি না তাহলে সে নিশ্চয়ই উত্তর দিবে হ্যাঁ বাসি কিন্তু কার সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে মনের গভীর থেকে আন্তরিকভাবে ভালোবাসা চায় না কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানা চাই আর নবীজির ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য কেননা তিনি এমন একজন মানুষ যার সম্পর্কে যত জানা যায় ততই তার ব্যক্তিত্ব পাঠককে মুগ্ধ করে এবং তার প্রতি ভালোবাসাও তৈরি হয় যদিও বর্তমানে অধিকাংশ মুসলিমরা তার সম্বন্ধে অল্পবিস্তর জেনেই তাকে ভালোবাসে তারপরও তার সম্পর্কে ভালোভাবে না জানা পর্যন্ত তার প্রতি গভীর ভালোবাসার জন্ম নেবে না তাই দেখা যায় যে সাহাবারা রসুল্লা সাল্লাইসাল্লামকে যত বেশি জানতেন তারা তত বেশি তার সান্নিধ্য পেতে চাইতেন এবং তাকে তত বেশি ভালোবাসতেন উদাহরণস্বরূপ বলা যায় আমর ইবিনাল আসের কথা তিনি ছিলেন একসময় রসুলুল্লাহ সাল্লা আলাইসালামের ঘরোতর শত্রু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুস্মনদের মধ্যে অন্যতম পরবর্তীতে একসময় তিনি মুসলিম হয়ে যান মৃত্যুসজ্জায় তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন পিতাকে মৃত্যুসজ্জায় কাঁদতে দেখে ছেলে আব্দুল্লাহ ইবিন আমার বলেন বাবা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি আপনাকে ইমানের সুসংবাদ দেননি আমর রসুল্লা আমানা আমার অর্থাৎ আমর ইমান অর্জন করেছে খোদ রসুল আমর ইবনাল আসের মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তিনি শুধুমাত্র একজন মুসলিম ছিলেন না বরং উঁচু স্তরের একজন মমিনও ছিলেন তাই তার পুত্র তাকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যে আপনি একজন মুমিন। যেখানে দিয়েছেন। সেখানে আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন করলেন তার ভাষায় আমি জীবনের তিনটি পর্যায় অতিক্রম করেছি জীবনের প্রথম ভাগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্লাই তার প্রতি আমার বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তাকে যে কোনোভাবে পাকরাও করে হত্যা করার ব্যাপারে আমি ছিলাম বদ্ধপরিকর এটাই ছিল আমার অন্তরের আকাঙ্ক্ষা তীব্র বাসনা যদি সেই সময় আমি মারা যেতাম তাহলে নিশ্চিতভাবেই আমার স্থান হতো জাহান নামে কিন্তু এরপর আল্লা তালা আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা ঢেলে দেন আমি রসুলুল্লা সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে বললাম হে মোহাম্মদ আমি মুসলিম হতে চাই আপনার হাত বাড়িয়ে দিন আমি আপনার কাছে বায়াত দিব কিন্তু মোহাম্মদ সাল্লাম যখন হাত সামনের দিকে বাড়ালেন তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে বললাম আমার একটি শর্ত আছে রসুল্লাহ সাল্লা আলাই জানতে চাইলেন কি শর্ত আমি বললাম আমাকে ক্ষমা করে দেয়া হোক এটাই আমার শর্ত আমার আস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট তাই তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেন তাকে তার অতীতের কার্যকলাপের জন্য পাকড়াও না করেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন হে আমার তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুণা মুছে দেয় হিজরত তার আগের সমস্ত গুণা মুছে দেয় এবং হাজ তার আগের সমস্ত গুণা মুছে দেয় আমর ইবনিলাস বলতে থাকেন তারপর আমি মুসলিম হয়ে গেলাম তখন থেকে মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চেয়ে অন্য কোনো ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় ছিল না অথচ তিনিই কিনা একসময় আমার ঘোরতর শত্রু ছিলেন তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতটাই তীব্র ছিল যে আমি কখনো তার দিকে চোখ তুলে তাকাতে পারিনি কেউ যদি আমাকে তার দৈহিক ষষ্ঠ বর্ণনা করার জন্য অনুরোধ করত, তাহলে আমার পক্ষে তাও সম্ভব হতো না আমি যদি সেই সময় মারা যেতাম তাহলে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করতে পারতাম এই হাদিসটি এখানেই শেষ নয় এরপর আরও কিছু অংশ আছে কিন্তু এই হাদিস থেকে প্রাসঙ্গিক বিষয় হল যেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আমর ইবনাল্লা একসময় চরম শত্রু বলে গণ্য করতেন সেই মোহাম্মদ সাল্লা আলাইস্লামের কাছে যখন গেলেন তাকে জানলেন তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ সুলহাল হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া সন্ধির সময় মক্কার কোরাইশরা একে একে বিভিন্ন প্রতিনিধি রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামের কাছে পাঠায় এর মধ্যে একজন ছিলেন উরুয়াঈবিন তিনি কোরাইশদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু তার দ্বারা এই মীমাংসা হয়নি তিনি ফিরে এসে কোরআশদেরকে বললেন আমি রোমান সাম্রাজ্য দেখেছি পারস্যের বাদশাহ দরবারও গিয়েছি আবিসিনিয়ার বাদশাহ নাচাসীকে দেখেছি কিন্তু এ পর্যন্ত মুহাম্মাদের মতো এমন কোনো নেতা দেখিনি যাকে তার অনুসারীরা এত বেশি ভালোবাসে এত বেশি সম্মান করে আমি দুনিয়াতে তার মতো আর কাউকে দেখিনি রোমান পারস্য ও আবেস্তিনিয়ার বাদশের যদিও অনেক ক্ষমতা শক্তিস্থ বিশাল সাম্রাজ্য আছে কিন্তু মুহাম্মদের প্রতি তার অনুসারীদের যে ভালোবাসা আমি দেখেছি তা অন্য কোথাও দেখিনি আমি দেখেছি কিছু অসাধারণ বিষয় যখন মুহাম্মদ সাল্লা সাল্লাম অজু করেন তখন সাহাবারা তার কাছেই থাকেন যেন তার দেহ থেকে অচুর পানি চুইয়ে পড়া মাত্রই তা সংগ্রহ করতে পারেন তোমরা যা খুশি তা করতে পারো কিন্তু মনে রেখো এই মানুষগুলো তার নেতাকে কোনো দিনও ছেড়ে যাবে না আসলেই সাহবাগান রাজি আল্লাহ আনহুম কখনোই রসুল্লাহ সাল্লা সাল্লামকে পরিত্যাগ করেননি তারা নিজের জীবন দিয়েছেন তার জন্য সব কিছু ত্যাগ করেছেন কিন্তু কখনো তাকে ছেড়ে যাননি তাই সত্যিকার অর্থে নবীজিকে ভালোবাসতে হলে অবশ্যই তার সম্পর্কে আরও বেশি করে জানতে হবে যদিও মানুষজন তার সম্পর্কে খুব বেশি জানে না তার জীবনে নিয়ে পড়াশোনাও করেনি তারপরও দুনিয়ার বুকে মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছে তার নাম হলো দুনিয়ার সবচেয়ে পরিচিত নাম তাই দুনিয়াতে শত শত হাজার হাজার মানুষ পাওয়া যাবে যাদের নাম ভালোবেসে মোহাম্মদ রাখা হয়েছে ইতিহাসে এমন আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার নামে এত মানুষের নাম রাখা হয়েছে খেয়াল করুন মানুষ তার সম্পর্কে না জেনেও তাকে এই পরিমাণ ভালোবাসে তাহলে যে তার জীবনে অধ্যয়ন করবে তার ভালোবাসা কেমন হবে তা তো চিন্তার বাইরে হাম্মদ সালিয়া নাম পৃথিবীর বুকে সর্বাধিক উচ্চারিত নাম পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নেই যেখানে তার নাম উচ্চারিত হয় না প্রতিটি মিনিটে না কোথাও অন্তত একজন মুহাজদিনের মুখে তার নাম প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে মুহাম্মদ শব্দের মানে হল প্রশংসিত আর এই দুনিয়াতে মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের মতো প্রশংসিত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তার নাম যথার্থতা লাভ করেছে কারণ তিনি সদা প্রশংসিত এক ব্যক্তি তার নাম শুনলেই মুসলিমরা তার প্রশংসা করে বলে সাল্লু আলহাসাল্লাম তাই তাকে ভালোবাসতে হলে তার চিরা অধ্যয়ন করা কর্তব্য তার সম্পর্কে যত বেশি জানা যাবে তার প্রতি ভালোবাসা ততই বৃদ্ধি পাবে আল্লাহ তালা বলেছেন অব উক অদন উকম ইহ্ব নুকুম অুকুম আশি রমু নিতর মোহতি জু চৌনচ সদহীন হদ্দ ইলাই বল তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের শেষ সম্পদ যা তোমরা অর্জন করেছ আর সে ব্যবসা যা মন্দা হওয়ার তোমরা আশঙ্কা করো আর সে বাসস্থান যা তোমরা পছন্দ করো যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তা নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হৃদায়ত দান করে না সুরা আত্মবাহ আয়াত চব্বিশ এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মুসলিমদের ভালোবাসার সর্বোচ্চ হকদার হলেন আল্লা তালা তার রসুল সাল্লা সাল্লাম এবং তার রাস্তায় জিহাদ করা ইসলাম সব কিছুর চেয়ে প্রিয় হওয়া উচিত এরপর আসছি সর্বোত্তম আদর্শের অনুসরণ ইমাম ইবেন হাজার আল্লাহ সালানি রাহিমাহুল্লা বলেছেন কেউ যদি আখিরাতের জীবনে উচ্চ মর্যাদার অধিকারী হতে চায় দুনিয়াদী জীবনে প্রজ্ঞা হাসিল করতে চায় জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে চায় এবং নিজের মাঝে প্রকৃত নৈতিকতা ও উন্নত চরিত্রের বহিপ্রকাশ দেখতে চায় তবে সে যেন রসুল্লাহ সাল্লা পথ অনুসরণ করে রসুল্লাহ সাল্লাহ ছিলেন খোলক বা আখ প্রতিরূপ তার মাঝে যাবতীয় অসাধারণ গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল তাই স্থির অধ্যয়ন করার মাধ্যমে তাকে আরও বেশি করে অনুসরণ করা সম্ভব পরের পয়েন্ট কোরআনকে অনুভাবন কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো অহিনাজিল হওয়ার সময়কার পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় যেমন আখিরাজ সম্পর্কিত আয়াতসমূহ পরিবেশ পরিস্থিতি যাই থাকুক না যেন এই আয়াতগুলো সময় স্বতন্ত্র থাকে আবার কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো অবতীর্ণ হয়েছিল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে সংঘটিত কোনো ঘটনাকে কেন্দ্র করে তাই দেখা যায় যে কিছু আয়াত ঘটনার পূর্বে নাজিল হয়েছে কিছু আয়াত ঘটনার সময় নাজিল হয়েছে এবং কিছু আয়াত ঘটনার পরে নাজিল হয়েছে স্তিরা এসব আয়াতের বিস্তারিত ধারণা দেয় এর মাধ্যমে কোন ঘটনার প্রেক্ষাপটে কোন আয়াত অবতীর্ণ হয়েছে তা স্থিরা থেকে বিশদভাবে জানা যায় যেমন সুরা আহজাবের অধিকাংশ আয়াত অবতীর্ণ হয়েছে আল আহজাব অথবা খন্দকের যুদ্ধকে কেন্দ্র করে আবার সুরা আল ইমরানে এমন কিছু আয়াত রয়েছে যা রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে সংঘটিত একটা ঘটনাকে কেন্দ্র করে এই সুরার একটি বড় অংশ জুড়ে রয়েছে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার কিছু কথোপকথন মূলত নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের কথোপকথনে নবীজিকে সমর্থন যোগানোর জন্যই এই আয়াতসমূহ নাজিল হয় আর আলে ইমরানের পরবর্তী অংশে গাজওয়ায় উহুদ অর্থাৎ উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা এই সুরাতে দেয়া হয়নি একমাত্র সিরাহ অধ্যয়ন করার মাধ্যমেই আয়াতগুলোকে যথাযথ পরিস্থিতির নিরিখে বোঝা সম্ভব পরের পয়েন্ট মোহাম্মদ সাল্লা জীবনেই ইসলামী আন্দোলনের সর্বোত্তম দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের নবদের জীবন বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে আমরা হয়তো সবাই জানি প্রথমে তিনি গোপনে দাওয়াহ কার্যক্রম পরিচালনা করেছিলেন এরপর তিনি প্রকাশ্যে দাওয়া দেওয়া শুরু করেন এবং পরবর্তীতে জিহাদ ইসলাম ইসলামী আন্দোলনে নিয়োজিত কর্মীদের জন্য এই পর্যায়গুলোর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। জন্য রসুল্লাহ সাল্লা গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিল ওয়াহিদারা নির্দেশিত নিছক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহাম হুটহাট কোন সিদ্ধান্ত নিতেন না বরং আল্লাহালা তার রসুলকে প্রতিটি পদে সঠিক পথে পরিচালনা করেছেন সুতরাং রসুল উল্লাহ সাল্লি সাল্লামের জীবনে যা কিছু ঘটেছে তা কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনা বলে সমষ্টি নয় বরং এই সকল ঘটনা ছিল আল্লাহ আল্লা সুবহানার পরিকল্পনার অংশ যাতে দিন ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার সময় এসব ঘটনা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাম সব ধাপ অতিক্রম করেছেন সেগুলো সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ একই সাথে দাওয়াতের ক্ষেত্রে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের যেসব পর্যায়ে পার করেছেন সেগুলোও খেয়াল রাখতে হবে রশিদ রীদা বলছেন মৌখিক নির্দেশনা কখনোই ফল বয়ে আনবে না যদি না হাতে কলমে শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকে সিরা সাহাবাদেরকে শিখিয়েছিল কোরআনের শিক্ষা কীভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় স্ত্রীরা তাদেরকে ন্যায়প্রায়ণতা ও মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয় কোরআন ও সুন্না হচ্ছে মৌখিক নির্দেশ আর সিরাহ হলো সেই নির্দেশের বাস্তব প্রতিফলন অন্যান্য নবী রসুলদের স্তিরা সংরক্ষিত নেই কিন্তু মুসলিমদের কাছে কোরআন সুন্নার পাশাপাশি রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লামের স্তিরাও সংরক্ষণ করা আছে কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে রমাদানে কালো সুতা থেকে সাদা সূতা আলাদা না হওয়া পর্যন্ত সেহেরি খাওয়া যাবে একজন সাহাবি এই আয়াতটির আক্ষরিক অর্থের উপর আমল করা শুরু করে দিলেন তিনি তার বালিশের নিচে একটি সাদা সুতা ও একটি কালো সুতা রাখলেন এরপর তিনি খেলেন তারপর আবার বালিশ সরিয়ে দেখলেন যে সুতা দুটির মধ্যে পার্থক্য করা যায় কি না যখন তিনি দেখলেন যে সুতার রঙে কোনো পরিবর্তন আসেনি তখন আবার খাওয়া শুরু করলেন এরকম করে অনক্ষণ চলতে থাকল অবশেষে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন সব শুনে রাসুল্লাহ সাল্লা সাল্লাম হেসে ফেললেন এবং বললেন যে এই আয়াতের মানে এই নয় যে তুমি সুতার দিকে তাকিয়ে থাকবে বরং সাদা সুতা বলতে এখানে দিগন্তে উথিত সূর্যের প্রথম আলোকে বোঝানো হচ্ছে অর্থাৎ আয়াতটির বাস্তব প্রয়োগ কী হবে তা রসুল্লাহ সাল্লাহ আল্লাম সাহাবিকে শিখিয়ে দিলেন সুতরাং বোঝাই যাচ্ছে কোরআন ও সুন্না থেকে প্রাপ্ত জ্ঞান কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে তা রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবাদের জীবনী থেকে যাওয়া সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সিরা অধ্যয়ন করা একটি ইবাদত সিরা কোনো বিনোদনের জন্য নয় এটি ইবাদতের মধ্যে পড়ে তাই সিরা অধ্যয়নের জন্য আল্লাহ তাল তরফ থেকে উত্তম প্রতিদান রয়েছে যে জমায়েতে রসুল্লাহ সাল্লামের স্থিরা অধ্যয়ন করা হয় সে জমায়াত আল্লাহ তালার ইবাদত করার জন্য জমায়াত আল্লাহ তালাকে স্মরণ করার জমায়েত আর যে জমায়েতে আল্লাহ তালাকে স্মরণ করা হয় ফেরেস তারা সে জমায়েত ঘিরে থাকেন আল্লাহাল বলেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেবেন এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আমাদের সময়ের ফিত না পরীক্ষার সাথে তাদের তুলনা করলে দেখতে পাই যে আমাদের জন্য পরিস্থিতিটা অনেকটাই সহজ কোরআনে আল্লাহ সুবাহ পূর্ববর্তী নবীদের গল্পও উল্লেখ করেছেন এতে নবীজি সাল্লা আলাইস্লামের আশাবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদেরও ইমান বৃদ্ধি পায় সিরা সর্বোত্তম প্রজন্ম সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করে আমরা জানি সর্বোত্তম প্রজন্ম হচ্ছে সাহাবা আজমাইনদের প্রজন্ম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর রসুলুল্লাহ সাল্লা আলিয়া বলেছেন সর্বোত্তম উম্মাহ হচ্ছে আমার ওম এবং যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন সৃষ্টি সেরা মানব তার সাহাবাগান হচ্ছেন এর পরে সবচেয়ে উত্তম সিরিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আবু বকর ওমর তালহা দুজেন্ডারি সাহাবিদের বীরত্ব তাদের কোরবানি তাদের সংগ্রাম তারা সবাই আমাদের জন্য আদর্শ। বলেছেন আমার এক একটা নক্ষত্রের মতো আরবের লোকেরা যখন রাত্রে ভ্রমণ করত তখন নক্ষত্রের অবস্থান দেখে তারা নিজেদের পথ কিনে নিত ঠিক তেমনিভাবে ভাবে সাহাবারা এক একটা নক্ষত্র তাদের জীবন আদর্শ কাজকর্ম দেখে আমাদের পথ চলতে হবে তারাই হচ্ছেন আমাদের গাইড এবং সিরাতে সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের নবীজির সম্মানকে ডিফেন্ড করতে পারি এখনকার সময়ে কাফির মুক্তমারা এবং ইসলাম বিদ্বেষীদের কাছে বিখ্যাত হওয়ার সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় উপায় হল আমাদের নবীজি সম্পর্কে মিথ্যাচার করা তার প্রতি এমন সব অভিযোগ করা যার আদৌ কোনো ঐতিহাসিক এবং যৌক্তিক ব্যাখ্যা নেই সিরাতে সঠিক জ্ঞান থাকলে আমরা এগুলোর উচিত জবাব দিতে সক্ষম হব ইনশাহ আমরা যে নিজেরাই না জানি সিরাতের মধ্যে কি আছে কোন কন্ট্রোভার্সির ঘটনা কিভাবে ব্যাখ্যা করতে হয় কীভাবে আমাদের ওলামারা ব্যাখ্যা করে গিয়েছেন তাহলে আমাদের নিজেদেরই কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কি জবাব দেব সবশেষে যে পয়েন্টটি আলোচনা করব তা এই যুগের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে মুসলিম হিসেবে নিজেদের পরিচয় গড়ে তোলা বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটা অপসংস্কৃতি গড়ে উঠেছে যা জোর করে সবার উপরে চাপিয়ে দেয়া হচ্ছে শক্তি প্রয়োগ করে হলেও এই অপসংস্কৃতি গ্রহণের বিশ্ববাসীকে বাধ্য করা হচ্ছে থমাস ক্রাইডম্যান আমেরিকার একজন বিখ্যাত লেখক নিউ ইয়র্ক টাইমসে লেখালেখি করেন তিনি বলেছেন পুঁজিবাদী অর্থনীতির পেছনে রয়েছে একটি অদৃশ্য কালো হাত ম্যাকডোনাল্ড বার্গারকে আপনার ঘরের গোরদরায় পৌঁছে দিতে চায় ম্যাকডোনাল্ড ডগ্লাসের জঙ্গি বিমান এফ অন্যভাবে বলা যায় যে এই অপসংস্কৃতি মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতি সহানুভূতিশীল নয় কারো পছন্দ অপছন্দকে এই অপসংস্কৃতি কোনো প্রকার তোয়াক্কা করে না হয় ম্যাকডোনাল্ড বার্গার কিনে খাও নতুবা ম্যাকডোনাল্ড ডগলাসের জঙ্গি বিমান এফ তোমার আকাশ হাজির হবে এটি এমন একটি সংস্কৃতি যা কি না ভিন্ন মত একদমই সহ্য করতে পারে না এটি দুনিয়ার বুক থেকে অন্য সব মতাদর্শকে উপরে ফেলতে চায় আলেকজান্ডার সলজিনিস্তিন নামক একজন রাশিয়ান বিখ্যাত ইতিহাস রচনিতা বলেছেন একটি জাতিকে ধ্বংস করতে হলে অবশ্যই তার শেখর কেটে দিতে হবে ইসলাম ছাড়া অন্য সব মতাদর্শ আজ এই বৈশ্বিক সংস্কৃতির সামনে মুখ থুপড়ে পড়েছে ইসলাম একটি জীবন ব্যবস্থা যা স্বয়ং সম্পূর্ণ এবং দুনিয়ার সকল আদর্শকে মোকাবেলা করতে সক্ষম দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হবার সামর্থ্য থাকলেও কিছু মুসলিম আজ ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে কিছুটা সন্দিহান আমাদের চারপাশে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন এমন অনেক মুসলিম রয়েছে। কিন্তু মুসলিম হিসেবে যে একটা স্বকীয়তা বা নিজস্ব পরিচয় রয়েছে তা অধিকাংশের মাঝে আজ অনুপস্থিত একজন রকস্টার বা ফুটবল খেলোয়াড়ের সাথে একজন গড়পর্তা মুসলিমের যতটা সাদৃশ্য দেখা যায় ততটা একটা সাহাবির সাথে দেখা যায় না এই যুগের যুবকেরা সাহাবিদের সম্পর্কে যতটা না জানে তার চেয়েও বেশি জানে খেলোয়াড়দের সম্পর্কে এমন কি তারা নবীদাসুলদের সম্পর্কেও তেমন কিছু জানে না আজকের দিনের অল্প কজন যুবকই আল্লাহ তালা সব নবীদাসুলদের নাম এবং সাহাবাদের নাম মনে রাখতে পারবে কিন্তু সেই একই ব্যক্তিকে তার প্রিয় ফুটবল টিমের অথবা ক্রিকেট খেলোয়াড়দের নাম জিজ্ঞাসা করা হলে দেখা যাবে সে হরবর করে অনেক কথা বলে ফেলেছে মুসলিমদের মাঝে আত্মপরিচয়ের যে সংকট দেখা দিয়েছে তার নিঃসন্দেহে তীব্র আকার ধারণ করেছে আর এই পরিচয় সংকট দূর করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তা হচ্ছে ইসলামী ইতিহাসের উপর ভালো দখল থাকতে হবে তাদের সিলেবাসে যেসব বিষয় থাকা খুব জরুরি সেগুলো হচ্ছে রসুলুল্লা সাল্লু আলাইসালামের স্থিরা নবীদের জীবনী সাহাবেদের জীবন কাহিনী এবং সবশেষে মুসলিমদের সামগ্রিক ইতিহাস সুতরাং প্রথম পদক্ষেপ হল ইসলামের ইতিহাস জানার মাধ্যমে নিজেদের একটি পরিচয় গড়ে তোলা কারণ এই ইতিহাস মুসলিমদের নারীর ইতিহাস মুসলিমদের অস্তিত্ব সমগ্র মুসলিম জাতি এক উম্মা নিজেকে পুরো মুসলিম উম্মার একজন সদস্য মনে করতে হবে জাতীয়তার ভিত্তিতে মুসলিমদের এক একজনের যে পরিচয় রয়েছে তা যেন মুসলিম পরিচয়ের উপর কোনো প্রভাব বিস্তার না করতে পারে মুসলিমদের মধ্যে কেউ আছে কুয়েতি কেউ আছে আমেরিকান কেউ আছে ব্রিটিশ বা পাকিস্তানি তবে এই জাতীয়তাবাদী পরিচয় যেন মুসলিম পরিচয়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ না হয়ে যায় ইসলাম কিন্তু এই জাতীয়তাবাদী ভাবনা দূর করার জন্যই এসেছে মুসলিমদের আনুগত্য হল আল্লাহ তালা এবং তার ডিন ইসলামের প্রতি তাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ভাইবন্দের খোঁজ খোঁজখবর রাখতে হবে ফিলিস্তিনে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে প্রতিটি ব্রিটিশ মুসলিমের উদ্বিগ্ন থাকা উচিত প্রতিটি আমেরিকার মুসলিমের উচিত কাশ্মীরের ঘটনার প্রতি লক্ষ্য রাখা মুসলিম বিশ্বে প্রতিটি কোনে কি ঘটছে সে ব্যাপারে মুসলিমদের এমনভাবে উদ্বিগ্ন হওয়া উচিত যেন তা নিজের বাড়িতেই ঘটছে নিজেদের আত্মপরিচয় গড়ে তোলার ব্যাপারে এগুলো খুবই জরুরি উপাদান একটু আগেই বলছিলাম আলেকজান্ডার সৌজিনিস বলেছেন একটি জাতিকে ধ্বংস করার জন্য প্রথমে সেই জাতিকে তাদের শেকর কেটে দিতে হবে তাদেরকে তাদের ইতিহাস ভুলিয়ে দিতে হবে ধ্বংস থেকে বাঁচতে হলে শেকোর চেনার প্রথম পদক্ষেপ তাই রসুল্লাহ সাল্লা আলাইস্লামের জীবন সম্পর্কে জানা মোহাম্মদ সাল্লাই রিসালাতের প্রমাণ হল তার জীবনে ঘটে যাওয়া ঘটনা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সবচেয়ে বড় মূল জিজা হলো কোরআন এছাড়াও রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রিসালাতের প্রমাণ হিসাবে আরও অনেক মূল ছিল তবে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহই রিসালাতের অন্যতম প্রমাণ রসুল্ল সাল্লু আলাই্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত অতি সাধারণ জীবনযাপন করেছেন এ সময় তার ব্যবহার কথাবার্তা চলাফেরা এবং চরিত্র ছিল সত্যি চোখে পড়ার মতো কিন্তু তিনি কোনো দিন ক্ষমতা বা আধিপত্য লাভের প্রতি আগ্রহী ছিলেন না চল্লিশ বছর বয়সে উপনীত হবার পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এমন এক পরিবর্তন নিয়ে সবার সামনে উপস্থিত হলেন যা এই বিশ্ব আর কোনো দিন দেখেনি এটা একটা অভূতপূর্ব বিষয় একটা অবিশ্বাস্য বিষয় তিনি ছিলেন নিরক্ষর যে ব্যক্তি লিখতে ও পড়তে জানতেন না তিনি কি না এমন এক কিতাবের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন যার মতো দ্বিতীয় আর কোনো কিতাব রচনা করা সম্ভব হয়নি এবং হবেও না এমন নজির রয়েছে ঘুরি বই রসুল্ল সাল্লু আলাইস্লামের জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা আছে যেগুলোর একটি মাত্র ব্যাখ্যায় গ্রহণযোগ্য আর তা হল তিনি আল্লাহ নবী আল্লা তালাই এই মজদা বা অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন রসুল্লাহ সাল্লাহাম যা অর্জন করেছিলেন তা আল্লাহ সাহায্য ছাড়া কোনো মতে অর্জন করা সম্ভব হতো না সুতরাং স্ত্রীরা এটাও প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহ তালার মনোনীত রসুল যে মুহাম্মদ সাল্লাহু আলাইস্লাম জীবনের প্রথম ৪০টা বছর একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছিলেন সেই মুহাম্মদ সাল্লাহু আলাহি সাল্লামেই পরবর্তীতে একজন রাজনৈতিক নেতা সামরিক নেতা ধর্মীয় নেতা বিশাল সংসারের প্রধান আইন প্রনেতা, শিক্ষক আলোচনা থেকে একথা স্পষ্ট যে দুনিয়ার সর্বকালের সেরা মানুষ হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং সেই মানুষটি স্ত্রী নিঃসন্দেহে শ্রেষ্ঠ স্ত্রীরা তার মহত্ব বা মাহাত্ম পোঁছানোর জন্য যাই বলা হোক না কেন তা কম হবে তার শ্রেষ্ঠত্ব দুনিয়ার যাবতীয় মাল ফলককে ছাড়িয়ে যায় দুনিয়াতে এ যাবৎকালের সর্বোচ্চ প্রভাবশালী একশো জন ব্যক্তিকে নিয়ে বিখ্যাত আমেরিকান লেখক মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছিলেন বইটির নাম হল দি হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসিয়াল থিপো এই উদ্দেশ্যে তিনি ইতিহাসের বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতাদের জীবনী অধ্যয়ন করেছিলেন একজন অমুসলিম হয়েও শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারলেন যে সন্দেহাতীভাবে মোহাম্মদ সাল্লাম হলেন এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মানব এই বইটি মূলত অমুসলিমদের জন্য লেখা হয়েছিল অনেকে তার এই বাছাই নিয়ে প্রশ্ন তুলতে পারে এই ভেবে তিনি সূচনাতে লিখেছিলেন আমার তৈরি করা পৃথিবীর এই যাবৎকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকার এক নম্বরে মোহাম্মাদকে দেখে অনেক পাঠক অবাক হতে পারে আমার মনোনয়ন নিয়েও অনেক প্রশ্ন উঠতে পারে আসলে পুরো ইতিহাসে একমাত্র তিনিই হলেন এমন এক ব্যক্তি যিনি আধ্যাত্মিক এবং দুনিয়াবী উভয় জায়গাতেই সর্বোচ্চ সফলতার ছাপ রেখেছেন এরপর তিনি আরও বলেছেন দুনিয়াবী ও আধ্যাত্মিক উভয় পর্যায়ে মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামের অসাধারণ প্রভাব দেখে আমি তাকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বাছাই করেছি মাইকেল হার্ট সত্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন মুহাম্মদ সাল্লাহ আলাহিস্লাম যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তাতে কোনো সন্দেহ নেই এরপর তিনি পাচকদের কাছে এই বলে ক্ষমা চেয়েছিলেন যে আমার কিছুই করা ছিল না অর্থাৎ তালিকায় মুহাম্মদ সাল্লা আলাইস্লামের ওপরে রাখার মতো আর কাউকে তিনি পাননি যদি তাকে তার অসাধারণ ব্যক্তিত্বের যে কোনো একটি দিক দিয়ে বিচার করা হয় যেমন সামরিক বাহিনীর নেতা হিসাবে তবে দেখা যায় যে তিনি সামরিক নেতা হিসেবে সবার সেরা ছিলেন আবার ধর্মীয় নেতা হিসাবেও তিনি অসাধারণ ছিলেন কাজেই যেই দিক দিয়ে বিচার করা হোক না কেন যতভাবে তার জীবন ব্যবচ্ছাদ করা হোক না কেন তার জীবনের যে কোনো একটি দিকই তার সেরা হওয়ার জন্য যথেষ্ট এখানে মনে রাখা জরুরি যে সিরা হচ্ছে আল মুস্তাফার কাহিনী মুস্তাফা মানে হল যাকে বাছাই করা হয়েছে আল্লাহ তাকে সবার মধ্য থেকে বাছাই করেছেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল মুস্তাফা আল খালকি তিনি আল্লাহ তালা সমগ্র সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত স্থিরাজশাস্ত্র ও হাদিসশাস্ত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে স্থিরাহ ও হাদিসশাস্ত্র জ্ঞানের দুটি ভিন্ন ভিন্ন শাখা কিছু কিছু ক্ষেত্রে এই দুটি শাখার মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায় কিন্তু এই দুটি শাখা নিয়ম নীতি একে অপর থেকে অনেকাংশেই আলাদা হাদিসের আলিমগণ নিয়ম ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেন কিন্তু সিরার ব্যাপারে তারা কিছুটা ছাড় দেন এর কারণ হলো হাদিসের সত্যতা বা ইসনাত যাচাই করার পর তা থেকে হুকুম আহকাম প্রতিপাদন করতে হয় তাই মোহাদ্দগন সর্বদা হাদিসের সত্যতা যাচাইয়ের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করেন যেন হাদিসগুলোর ইসনাত ঠিক থাকে দুর্বল ইসনাদের হাদিসের উপর ভিত্তি করে কেউ যেন ইবাদত করতে না হয় তা চিন্তা করে আলিমগণ হাদিসের নিয়ম নীতির ব্যাপারে এত কড়াকড়ি আরোপ করেন কিন্তু সিরার ক্ষেত্রে ব্যাপারটি এমন নয় সিরাহকে ইতিহাস গ্রন্থ হিসেবে দেখা হয় তাই হুকুম আহকামের উপর এর কোনো প্রভাব থাকে না এবং যেহেতু সিরার উপর ভিত্তি করে কোনো হুকুম আহকাম নির্ধারণ করা হয় না তাই এর নিয়ম নিয়মকানুনের ব্যাপারে সিরাহ এর রচয়িতাগর এতটা কড়াকড়ি নন ইমাম আহমাদিবেন হাম্বার রহিমাহুল্লাহ যিনি হাদিসশাস্ত্রের একজন আলীম ছিলেন তিনি বলেছেন যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলি তখন আমরা বেশ ছাড় দেই তাই দেখা যায় যে স্থিরার রচয়তাগণ এমন অনেক বর্ণনা স্থিরার অন্তর্ভুক্ত করেন যেগুলো আসলে হাদিস হিসেবে হয়তো গ্রহণ নাও করতে পারেন সুতরাং সিরা ও হাদিসের ক্ষেত্রে এটাই ছিল পূর্ববর্তী আলিমদের গৃহীত পন্থা স্থিরাতে ইবেন ছাঁক সিরাতে ইবেন সাদ সহ পূর্ববর্তী আলিমদের সিরা গ্রন্থগুলো এসব নিয়মকানুনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে কিছু আলিম স্থিরার রচনা ক্ষেত্রে নতুন একটি ধারা সংযোজন করেছেন তারা সিরার ক্ষেত্রেও হাদিসের নিয়ম প্রয়োগ করতে চান এর পিছনে তারা যুক্তি দেখিয়েছেন আমরা এমন এক সময়ে বাস করছি যখন রসুল্লাহ সাল্লা সিরা হলো আমাদের জন্য আহকামের অন্যতম একটি উৎস। উৎসব হাম্বালের সময় খিলাফাত প্রতিষ্ঠিত ছিল তাই কোন হুকুম আহকাম ধার্য করার জন্য তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরা অধ্যয়ন করতেন না বরং সিরা থেকে সাধারণ শিক্ষা লাভ করতেন বিশেষ কোনো হুকুম বা মাসালা নয় কারণ দিন ইসলাম তখন প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল কিন্তু বর্তমান সময়ে ব্যাপারটা ভিন্ন কিভাবে দাওয়া করতে হবে ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে কি কি পর্যায়ে অতিক্রম করতে হবে এসব বিষয় জানার জন্য অবশ্যই সিরা অধ্যয়ন করতে হবে তাই স্থিরা একটি ফিকর শাস্ত্রে পরিণত হয়েছে এই কারণে তারা বলেন যে হাদিসের কারণগুলো সিরার ক্ষেত্র প্রয়োগ করা উচিত উদাহরণস্বরূপ সহি সিরা নওয়িয়া নামক বইটিতে হাদিসের কারণ প্রয়োগ করা হয়েছে এক্ষেত্রে তারা বিভিন্ন হাদিস গ্রন্থ যেমন বুহারি মুসলিম সুনান আবু দাউদ প্রভৃতিতে সিরা সম্পর্কিত যেসব হাদিস রয়েছে সেগুলো একত্রিত করেছেন এবং এর উপর ভিত্তি করেই রাসুল্লাহ সাল্লা সিরা রচনা করেছেন অর্থাৎ পূর্ববর্তী আলিমদের রচিত সিরা যেমন সিরাতে ইবেন ইসহাক সিরাতে ইবেন হিসাম ইত্যাদি থেকে সাহায্য আর বদলে তারা বিভিন্ন হাদিস গ্রন্থ সমূহের সাহায্য নিয়েছেন সাঈদ হাওয়া হাদিসের উপর ভিত্তি করে আসাসুল সুনা নামক একটি বই লিখেছেন এরকম আরও কিছু বই রয়েছে যেগুলো এই রিদি অনুসরণ করেছে এদিকে দিয়ে ইবেন কাসির অন্যান্য সিরা গ্রন্থ থেকে বেশ আলাদা কারণ ইবেন কাসির পূর্ববর্তী আলিমদের রচিত সিরা বই যেমন তথ্য সংগ্রহ করেছেন ঠিক তেমনি হাদিসগুলো থেকেও সাহায্য নিয়েছেন এই তার বই যেমন বুখারি থেকে বর্ণিত হাদিস দেখা যায় তেমনি ইবনে ইসহাক থেকে বর্ণিত বর্ণনাও দেখা যায় এখন জানা যাক আমরা এই সিরাতের সোর্সগুলো কোথা থেকে নিচ্ছি কিচ্ছা কাহিনী নয় আমরা যেহেতু বিশুদ্ধ জ্ঞানের প্রতি আগ্রহী আমরা চেষ্টা করবো এখানে কিছুটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করতে তাই স্থিরাতের সোর্সগুলো মূলত হচ্ছে কোরআন হাদিস, এবং সেই সব কিতাবসমূহ যেগুলো স্থিরাতের জন্য বিশেষভাবে রচয়িত হয়েছে এবং প্রথম যারা কিতাবগুলো রচনা করেছেন তারা হচ্ছেন সাহাবাদের সন্তানগণ পরিশেষে একজন বিখ্যাত আলিম যার নাম হচ্ছে এবেন সিহাব আজ জোহরি রহেমাহুল্লাহ এবং সিরাতে নাম আসলেই যে দুজনের নাম আমাদের এমনিতেই মনে পড়ে তাহলে হল ইবিন ইসহাক এবং ইবেন হিসাম ইবেন ইসহাক রহিমাহুল্লার আসল নাম হচ্ছে মোহাম্মদ ইবিন ইসহাক ইবেন ইয়াসার ইবেন হিয়ার ইবিন ইসাহাকে সিরাজ গ্রন্থের অরিজিনাল পাণ্ডুলিপি বিলুপ্ত কিন্তু ওনার পরের প্রজন্মে ইবিন হিসাম সেটা সংগ্রহ করেন সংরক্ষণ করেন এবং সম্পাদনও করেন এবং আমরা এখন যে সিরাতে ইবেন হিসাম দেখছি সেটা মূলত ইবেন ইসহাকের উপরে ভিত্তি করে লেখা পুরো নাম হচ্ছে তার অনবদ্য গ্রন্থ আল রাহিকুল মাত্তুম সবার কাছেই পরিচিত এবং জীবিত আলিমদের মধ্যে থেকে ড আলী আল সাল্লাবির গ্রন্থ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লা আজকের পর্ব শেষ হবার আগে আরেকটা বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে আমরা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর সিরাহ একটি প্রতিষ্ঠিত ডিসিপ্লিন কিন্তু এর পরেও কথা থেকে যায় সেটি হল এই সিরাহ থেকে আমরা আদৌ কতটা উপকৃত হতে পারছি আল্লাহ রসুল সাল্লাহামের জীবন সম্পর্কে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাই সম্পর্কে আমাদের জানার কোনো শেষ নেই কিন্তু আমরা কেন নিজেদের পুনর্জাগরণ করতে ব্যর্থ হচ্ছি মুসলিমদের মনে কোনোভাবে একটি ধারণা গেথে গেছে তা হল আল্লা রসুল সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবাগন অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। তাই তারা অনেক কিছু করতে পেরেছেন আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না বিষয়টা যেন এমন যে তাদের কাছে জাদুর কাঠি ছিল বা আলাদিনের চেরাগের মতো কিছু ছিল তারা সেটা বদলে যা চেয়েছেন তা পেয়েছেন আমাদের ইমান দুর্বল আমাদের আমল নরব তাই আমাদের এই অধপতিত অবস্থা মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই এই কারণে আজকের বেশিরভাগ মুসলিম স্থিরাত পড়ে উপভোগ করে কিন্তু স্থিরাত থেকে কোনো শিক্ষা নেয় না এটাকে নিছ গল্প উপন্যাস বা কাব্যকথা মনে করে তাই তাদের কাছে আল্লাহ রসল্লা সিরাদের সাথে হ্যারি পটার কিংবা আলিফ লাইলার কার্যত তেমন কোনো পার্থক্য থাকে না এই ধারণাটা সত্য নয় সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সিরাহ অধ্যয়ন করলে এই ভুল ভেঙে যাবে আমরা দেখি সপ্তম শতাব্দীতে মুসলিমরা যে সভ্যতার জন্ম দিতে সক্ষম হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসের সেরা আল্লাহ রসুল সাল্ল আলিহাসাল্লাম সেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর খোলাফায় রাশিদিন্দা গড়েছিলেন সেই সভ্যতার দেয়াল সেই সভ্যতার ছাদ ইসলামী সভ্যতার পিছনে কিছু নিয়ম আর সূত্র আছে তেমনি দিন কায়েমেরও কিছু নির্দিষ্ট সূত্র আছে যেগুলো আল্লাহ সুবাহ নির্ধারণ করেছেন আল্লাহ রসুল্লা আলিয়া ও সাহাবারা সেই সূত্র ধরে এগিয়েছিলেন আর তাই আল্লাহ তাদের হাতে দিয়েছিলেন দুনিয়ার কর্তৃত্ব তাই আমরা যদি সেই সাফল্য পেতে চাই তাহলে আমাদেরকেও আল্লাহ রসাল্লাম ও স্তাহাবাদের রেখে যাওয়ার সেই ব্লু প্রিন্ট ফলো করতে হবে এর কোনো অল্টারনিটিভ নেই আল্লাপাক কোরআনে বলছেন مَا وَمَا বলুন আল্লাহর আনুগত্য করো ও রসুলের অনুগত করো অতপর যদি তোমরা মুখ ফেরিয়ে নাও তবে তার উপর ন্যাস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর ন্যাস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎ পথ পাবে রসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া সুরান্নুর আয়াত চুয়ান্ন এই আয়াতটি বলছে মুসলিমদের সফলতার সূত্র হচ্ছে আল্লাহর রসুলের আনুগত্য তার দেখানো পথ চলা পরে দুই আয়তে আল্লাহ তাল আরও বলছেন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 নহুম দীনহুমহুম দিলহিউিহিন নীল শ্রী খুন বিষলি কুমুল পড়তি তো তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তার আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও সুরান্নুর আয় পঞ্চান্ন এবং ছাপ্পান্ন কাজে আমরা কথা বলতে পারি না যে আল্লাহ রসুল ও সাহাবারা বিজয়ী হয়েছিলেন কারণ তারা অলৌকিকভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন তাদের সময়ে অনেক নিরাকল ঘটেছিল কারণ সিরা থেকে এটা পরিষ্কার তাদেরকে রক্ত ঘাম আর শ্রম দিতে হয়েছিল তাদের অবর্ণনীয় দুঃখ কষ্ট আর অসহনীয় যন্ত্রণার মধ্যে যেতে হয়েছিল ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লা হিজরতের কথা আল্লাহ কি চাইলে পারতেন না এক রাতের মধ্যে অলৌকিকভাবে সাল্লাহ থেকে মদিনায় পৌঁছে দিতে যেভাবে করে মিরাজের রাতে তিনি থেকে হয়ে সাত আসমান পর্যন্ত আল্লাহ রসুলকে ভ্রমণ করিয়েছিলেন না হিজরতের সময় এমনটি হয়নি হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল বিপদের মুখে পড়তে হয়েছিল সর্বোপরি একটা ঝুঁকিপূর্ণ ভ্রমণে যা যা প্রস্তুতি নিতে হয় যা যা কষ্ট করতে হয় তার সবই করতে হয়েছিল আর এটাই বলে দেয় সাফল্য আসে আল্লাহর পক্ষ থেকে কিন্তু সেটা কষ্ট আর ত্যাগের পথ ধরে আল্লাহ সাহাবিরা ইমানকে মৌখিকভাবে বিশ্বাস করতেন না তাদের কাছে ইমান মানে বয়ে লেখা থিওরি ছিল না তারা ইমান ও আমলকে এক সমতলে দেখতেন দিন রাত ভালো কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন দিনের প্রতিটি সময়কে জীবনের প্রতিটি কাজকে তারা ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করতেন তারা শিরকের বিরুদ্ধে জাহিমিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াবি যত পদক্ষেপ আর প্রচেষ্টা প্রয়োজন তার সবটাই তারা করেছেন আর এভাবেই আল্লাহর ইচ্ছায় মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আর মদিনা থেকে ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে কাজে জাতি হিসেবে এই যে আমরা পিছিয়ে আছি তার কারণ হল ইসলামের প্রথম প্রজন্ম যা করেছে আমরা তা করছি না বা তাদের ধারে কাছেও যেতে চাইছি না আমাদের পরিবর্তনের প্রেরণা নেই কষ্ট আর ত্যাগ স্বীকার করার সদিচ্ছা নেই বদলাবার আগ্রহ নেই এই অবস্থায় আমরা আশা করতে পারি না বিজয় আসবে কারণ আল্লাহ সুননাতে এমন জাতির জন্য বিজয় লেখা নেই বিজয় আল্লাহ তাদের জন্য লিখেছেন যারা আল্লাহ ও তার রাসুলের দেখানোর পথে কষ্ট করে ত্যাগ স্বীকার করে এটাই হলো মুসলিম জাতির জন্য আল্লাহ তালা বেঁধে দেয়ার নিয়ম আর তাই এই সিরা সিরিজকে নিঝক সাহিত্য চর্চা হিসেবে নিলে চলবে না বরং সিরা হলো আমাদের চলার পথ আমরা যদি মনে করি এই কাহিনীগুলো কেবল কাহিনী মাত্র তাহলে আমাদের সিরাহ পড়া নিরর্থক আমরা যদি মনে করি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে যা কিছু ঘটেছে সেগুলো শুধু সে সময়ের জন্য প্রযোজ্য তাহলে আমাদের সিরা পড়া অর্থহীন অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক অথবা ইউট্য চ্যানেল wwwyoutubecom ডুড